বাংলা সাহিত্যের ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সার্থক অনন্দ লেখা শার্লক হোমস এরভেঞ্চার রেড হেডেড লিগ সারাথক অনন্ডয়েলের সৃষ্টি করা শেলক হোমস বিশ্ব সাহিত্যে অন্যতম দুর্ধর্ষ গোয়েন্দা চরিত্র ডক্টর ওয়াটসনকে সঙ্গী করে তিনি নেমে পড়েন একের পর এক রহস্য সমাধানে প্রখর অবজারভেশন স্কিলস এবং ক্ষুড়ধার বুদ্ধি হোমসের দুই প্রধান অস্ত্র রহস্যের জ্বর ছাড়ানোয় তার অনায়াস দক্ষতা তারই কথায় বলতে গেলে অ্যালিমেন্ট রিমাইডে ওয়াটসন শেও লক হোমস এর প্রথম গল্প প্রকাশিত হয় প্রধান চরিত্রে শেলাক হোমসন ও মিস্টার উইলসন শলক হোমস এর চরিত্রে মীর গল্প পাঠে ও ডক্টর ওয়াটসনের ভূমিকায় ডিপ গল্পের সূত্রধার ইন্দ্রাণী শুরু রেড গত বছরের হেমন্ত পড়েছে সবে ভাবলাম যাই একবার ধুমেরে আসি কয়েকদিন সে সঙ্গে দেখা হয়নি গিয়ে দেখি বন্ধু ব্যস্ত একজন বেশ শক্ত ভদ্রলোক সামনে বসে বয়স কম নয় ভালোই হবে তবে অদ্ভুত যেটা সেটা হল ভদ্রলোকের আগুনের মতো লাল মাথার চুল এরকম তো চট করে দেখা যায় না সে যাক যা যেমন ইচ্ছে আমি এই অসময় বিরক্ত করার জন্য খানিক দুঃখ প্রকাশ করে যেই না বেরোবো ভাবছি অমনি শলক করে আমায় ভেতরে টেনে দরজাটা দড়াম করে দিল বন্ধ করে আহা অপূর্ব ওয়াটসন গিয়ে যে ভালো সময় এসেছে গিয়ে মানে আমি ভাবছিলাম তুমি তো ব্যস্ত ব্যস্ত বটেই তো তাহলে আমি মানে পাশের ঘরে বটেই না মিস্টার বিলসন আলাপ করিয়ে দিই আমার পার্টনার এবং আমার সব কটা সাকসেসফুল কেসে আমার সহযোগী ডক্টর ওয়াটসন এবং আমি নিশ্চিত এবারও আমার এই বন্ধু সঙ্গে থাকলে বেশ সুবিধেই হবে হুম হুম ओ, ओ, अच्छा, अच्छा। हालो। शे, मिस्टर हेलोर होम मान अप जा चमत्कार बेपार व्हाटसन तुम्हारे अद्भुत मिल आ खाल कर ही जगत जो अद्भुत उड़े आजब सब कंडे आनंद मिस्टर उलसन एक कथा बोली करबा बेसू क्षेत्र तो सब की <laughs> <ना वाँचन>? <laughs> केस वाटसन लेखे रोमहर्षक ढंगे लेखे पाठक भे बसेनास शुनो वॉसन दैनन्दिन जीवन अलिक कल्पनार चे अद्भुत आपत दे सामने मिस्टर उलसन इनफैक्ट असंख्य धन्यवाद ही जान क्यों बोल तो कारण एक गल्पा तुम्हें सुनबोष कर एम अनबद्य कि शुरोनी अंतनी हाँ वन इनफैक्ट और एक जिस मान भी तुम्हें सबसे अद्भुत घटनागुलश क्षेत्र कड़ कोा छोट किसू रहा देखले जाके तुम्हें भावचो सांघातिक एक अपराध तेम कि মানে তুমি অপরাধের মিটারে মাপলে হয়তো তেমন বলার মতো কোনো দাগই কাটল না কিন্তু ঘটনাটা করে মতো রাইট যেমন দেখো না এই যে মিস্টার উইলসনের কেসটাই শুনে দেখো একে তুমি আদু ক্রাইম বলবে কিনা ভাবতে বসবে কিন্তু ওই যে বললাম এমন কেস আমি অনেকদিন শুনিনি বন্ধু মিস্টার উইলসন বলুন না আপনি আরেকবার বলুন আসলে এলো বলে দিল কে জানে ভদ্রলোক কি ভাবলেন বোধহয় নিজের কেস নিয়ে এমনই ঘাবড়েছিলেন যে শ্যালক কি বলল তাতে বিশেষ মাথা না ঘামিয়ে কোটের পকেট থেকে একটা নোংরা ভাঁজ পড়া খবরের কাগজ বের করলেন তারপর সেটিকে হাঁটুতে রেখে বেশ খানিকটা সমান করে দেখে একটি বিশেষ অংশে মন দিয়েছেন কাগজের বিজ্ঞাপনী বিভাগে ভদ্রলোক স্থূল গায়ে বেশ একটা আড়ম্বর রয়েছে গতন নালাতেও যেন এক ঘন্টা পরনে একটা গ্রে রঙের ব্যাগ ইচ্ছে এক ট্রাউজার মোটামুটি পরিষ্কার একটা ফ্রক কোট সামনের বোতাম খোলা ম্যারম্যারে একটা ওয়েস্ট কোট रक्षा ठीक बुजते पेखे शुने विशेष कि भेद करते দেখি বলে মিস্টার উইলসন সম্পর্কে আমিও বিশেষ কিছুই আঁচ করতে পারছি না আপনি কি করে এত সব জানলেন অত সহজ না কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি একটি জাহাজে কার্পেন্টারের কাজ দিয়ে শুরু করেছিলাম আপনার হাত বেস্টে বলছেন ডান হাতটা বামের বেশ খানিকটা বড় অর্থাৎ আপনি ওটিকে বেশ কাজে লাগিয়েছেন বলে মাংস পেশিগুলো দেখুন দেখুন যথেষ্ট ডেভেলপড সিম্পল আচ্ছা তাহলে ওই লেখার ব্যাপারটা আপনি ডান হাতের কাফটা পাঁচ ইঞ্চি অবধি চকচক করছে আর বাঁ হাতের কোনটা যেমন একটা করেছেন বা করেন কিন্তু আমি যে সেটা আপনি কি করে সে আরো জলের মতো ডান হাতের কবজির উপরে আপনি যে মাছের মতো ট্যাটুটি করেছেন তা যে একমাত্র চিনেই সম্ভব বলে দিতে হয় घड़ <laughs> चे तो पैसा झुलसे चमकें बाबा लोकटा मैजिक जाने ना कि देखिए तो, देख तो सीम्पल एका जाए सहज <laughs> को बुझिए बोधा फैसा दे पड़ब ए रकम कर ले रेपुटेशन तो जले जाए মিস্টার <coughs> uh, oi পেলেন পাব কি আরে ওই বিজ্ঞাপনটা ও হ্যাঁ ভুলেই গিয়েছিলাম এই তো nana, না না কি যেন ডাজেন্ট ম্যাটার দিন To the রেড headed লিগ লেবেনন পেন্সিলভেনিয়া ইউএসএর স্বর্গীয় এজেকায়া হপকিন মৃত্যুর ফলে আমাদের একজন কর্মীর প্রয়োজন হয়ে পড়েছে রেড হেডেড লীগের সদস্যদের অনুরোধ যারা সাপ্তাহিক চার পাউন্ড বেতনের বিনিময়ে খুব সামান্য কিছু কাজ করতে ইচ্ছুক তারা শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আছে। লাল চুলওয়ালা যাদের বয়স একুশ বছরের চেয়ে অধিক এবং যাঁরা শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ ও সবল বলেছিলাম তোমায় আহ মিস্টার এবার আবার শুধু করুন মানে আপনার সম্পর্কে আপনি যা জানেন একটু বলুন তো আমার সম্পর্কে কিছু তো জানেন নিশ্চয়ই হম লেটমি হেল্প না তো কি কাগজ কবে কার কাগজ সব এটা হচ্ছে তোমার মর্নিং ক্রনিক্যাল সাতাশে এপ্রিল আঠেরোশো নব্বই মানে দু মাস আগে এক্সেলেন্ট হ্যাঁ চলুন হ্যাঁ তো মানে আমার একটা কবার স্কোয়ারে পন ব্রোকারের ব্যবসা আছে খুবই ছোট আর কি বেশ কয়েক বছর তো কোনক্রমে দিন কাটে আর কি তো আসলে আগে আমার সহকারী ছিল দুজন রাখার সামর্থ্য ছিল কিন্তু এখন একজন দিয়েই কাজ চালাতে হয় তবে কি জানেন বেচারীকে আমি কতবার বলেছি বেতনের কথা সে উল্টে নাছর যে না আধা বেতন দিলেই হবে हमारे का मूल उद्देश्य अगत्या परोपकारी छोकराटर नाम की आम, विन्सेंट, विन्सेंट, आ, कि सुनी भन्सेंट भसेंट स्पल्डिंग क्योंकि क्यों ओके ठीक छोकरा बला जानफैक्ट देखे अपनी आसल बस ठावर करतेबें ना तब हेते ही और चेहर स्मार्ट सहकारी गोटा देशे पावना একটু উদ্যোগী হলেই দ্বিগুণ মাইনের কাজ পেয়ে যাবে কিন্তু সৌভাগ্য আর কতজনেরই বা হয় আপনার সহকারীটিকে তো আপনার হাতের বিজ্ঞাপনের মতোই অদ্ভুত রে মনে হচ্ছে না তবে ওর বলবো না সারাক্ষণ ওই এক কী হয়েছে একটা আজকাল ওই খচাত খচাত করে ছবি তুলবে সময় অসময়ের কোনো জ্ঞান নেই ছবি তুলছে আর ঘুপচি সেলারে খরগোশের মতন নেমে ওই ছবিগুলো কী না কী ডেভেলপ করবে আচ্ছা এই বয়সে কোথায় কাজে জাম দিয়ে দিবি তা না কি সব ভাবি যাবি ছবি তোলা তবে এই এছাড়া সত্যি আর কোনো ঝঞ্ঝাট নেই বুঝলেন না এখনও আপনার সঙ্ক ছাড়েনি নিশ্চয়ই না না আছে তো আরেকটি বছর চোদ্দোর মে এই করেই চলে যাচ্ছে তা এই বিজ্ঞাপনটা আপনার কাছে এলো কোথা থেকে বিজ্ঞাপন হ্যাঁ হ্যাঁ ওই এই স্পল্ডিং আনলো উম এই ধরুন সপ্তাহে আগে আপনার মতো লাল রঙের চুল হতো দেখুন না তাদের আবার লাল চুলোই হতে হবে ভগবান যে কেন আমার চুলের রংটা লাল করলেন না দুটো পয়সা পেলে কার কি ক্ষতি হতো কি সুবিধে হতো তোমার না কোন রাজ্যটি হবে শুনি বছরে দুশো পাউন্ড এমনিতে কাজে খুব একটা তা নয় যা করছেন তা করেই এসব করতে পারবেন আচ্ছা আর একটু বলো দেখি এ দেখুন না বিজ্ঞাপনটা এই যে এই যে দেখুন ঠিকানা দেওয়া আছে আর কী কী আপনার লাগবে যতদূর জানি এজাকায়া হপকিন্স নামের কোনো এক মার্কিন মিলিয়ানায়ার স্থাপন করেছেন শুনেছি নাকি মানুষটা অদ্ভুত প্রকৃতির নিজে তো রেড হ্যাডেড ছিলেনি অন্য যাদের চুলের রঙ লাল তাদের প্রতিও বিশেষ কৃপা ছিল বলা যায় ফলে তিনি যখন মারা যান তখন একটা ট্রাস্টি বোর্ড তৈরি করে তাদের হাতে সমস্ত ধনরাশি সৌঁপে দেন আর বলে যান সমস্ত রেড তেমন নেই হ অবশ্য আমার আর ভেবে কি লাভ ভগবান তো চুলটাই লাল করলেন না কিন্তু সেখানে তো আরো হাজার লাল চুলো থাকবে না যেমন ভাবছেন তেমনটা নয় আসলে কি জানেন এটা বেসিক্যালি লন্ডনারদের জন্যই এই আমেরিকান হলেও জীবন শুরু করেছিলেন লন্ডন থেকেই ফলে পুরনো শহরের জন্য কিছু একটা করার ইচ্ছে ছিল আরও আছে চুলের রং লালচে হলে বা হালকা লাল হলে চলবে না এই আপনার মতো গাঢ় লাল না হলে অ্যাপ্লাই করাটাই বৃথা তবে আপনার নিশ্চয়ই এই বয়সে এসবে আর তেমন ঝোঁক থাকবে না স্বাভাবিক ব্যাপার এই দাঁড়ো দাঁড়াও এক কাজ করো তোমার দোকানের ঝাঁপ ফেলো চলো তো দেখি কোথায় তোমার কি ব্রেড অফিস কি বলবো রেড হোমস এর লিগের অফিস চতুর্দিকে না শুধু রঙিন মাথা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে দেখাচ্ছি রাশি রাশি লোক ঠেলা প্রায় মারামারি লাগার জোগাড় প্রত্যেকের হাতে এই বিজ্ঞাপন ফ্লিট স্ট্রিটে ঢোকে কার সাধী লেমন অরেঞ্জ ব্রিক ক্লে মানে এই সমস্ত চুলের রঙের সে বাহার তবে হ্যাঁ আমার মতন চুলে রঙ খুব বেশি দেখলাম না বটে আর স্পল্ডিং স্পল্ডিংকে সেদিন কে ঠেকায় আমি তো ওই ভিড় ঠিকই করে ফেলেছিলাম না না বাবা পালিয়ে বাঁচি কিন্তু স্পল্ডিং কিছুতেই পিছু হঠাতে দেবে না আমাকে সেই কাজ না পাইয়ে ফিরবে না বুঝলাম তো সেই আমায় সিঁড়ি দিয়ে ঠেলে শেষ পর্যন্ত অফিসে ঢুকিয়ে দিল হম খুব ঘটনা দেখছি আচ্ছা তারপর তারপর বলতে অফিসে তেমন কিছুই দেখলাম না খান দুই কাঠের চেয়ার একটা টেবিল আর পিছনে একজন ভদ্রলোক বসে দেখি আমার চেয়েও বেশি লাল চুল যারা এসেছিলেন তাদের সঙ্গে খানিকটা করে কথা বলছিলেন আর তারপর ঠিক কিছু একটা ভুল বের করে ছাড়ছিলেন ফলে তারা কিন্তু তিনি দরজা বন্ধ করে দেওয়ার আদেশ করলেন কিছু আর তারপর সেই লোক অসম্ভব আন্তরিকতার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে লাগলেনিগ্রাচুলেশন কিন্তু তার আগে এক দুবার আমরা ঠকে গিয়েছি একজন তোর লাল উইক পরে এসেছিল একজন আবার বেশ করে চুলে রং করে এসেছিল ফলে বুঝতেই পারছেন যাকে আপনার চোখে জল দেখে বোঝাই যাচ্ছে জোর লেগেছে হ্যাঁ অর্থাৎ এভরিথিং ইজ ফাইন রাইট এক মিনিট একটা মিনিট একটু দাঁড়ান হ্যালো এক্সকিউজ মি এক্সকিউজ মি মে আই হ্যাভ এক্সকিউজ মি আমরা যাকে চাইছিলাম পেয়ে গিয়েছি বেটার লাক নেক্সট টাইম দেওয়া হয়নি নমস্কার আমি ডানকন রস আপাতত দায়িত্বে আছি সাংঘাতিক কাণ্ড হলো আচ্ছা আসলে এই ফান্ডটি মূলত রেড হেডেডদের দের যাতে ভালো হয় বংশবৃদ্ধি বুঝতে পাচ্ছেন না কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার ব্যাপারটাই আলাদা এমন চমৎকার আপনার ক্রিডেনশিয়ালস এমন অপূর্ব লাল রঙের চুল আহা থেকে যোগে আপনাকে একটা কথা বলা হয়নি আমার তো অলরেডি একটা ব্যবসার রয়েছে সে আবার কিসের চিন্তা সে আমি সামলে নেব ও আচ্ছা তা মিস্টার রস ওয়াকিং আওয়ার্সটা দশটা থেকে দুটো से तो भलो धार दिनार व्यवसा तो माइने पवारुक्र शिवार जाएड़ा तो आई थीक। बेतन हाँ अपनारे सप्ताह चार पाउंड क्च सामान्य पूरा समयटाई अफिशे थे বিল্ডিং ছেড়ে গেলেই চাকরিটা খোয়াবেন এটাই আমাদের নিয়ম না দিনে চার ঘন্টা তাতে আবার অফিস থেকে বেরোনো অত কি হয়েছে না আমার অসুবিধা নেই কোনো বিশেষ কাজ এমার্জেন্সি অসুস্থতা কিছু বললে চলবে না কিন্তু হ্যাঁ ঠিক আছে কিন্তু কাজটা বলছি বলছি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাটা কপি করতে হবে প্রথম ভলিউমটা ধরবেন কালি পেন ব্লটিং পেপার সব আপনাকে ব্যবস্থা করতে হবে কিন্তু আমরা শুধু চেয়ার টেবিলটা প্রোভাইড করব কাল থেকে পারবেন কাল আচ্ছা তো ফিরছে যখন সত্যি বলছি মিস্টার হোমস আমি খানিক চিন্তাতেই পড়লাম যে কে জানে কোথায় হ্যাঁ বলে চলে এলাম শেষে ভাবছিলাম গোটা জিনিসটাই যদি একটা ভাঁতা হয় স্পল্ডিং যদিও যথেষ্ট উৎসাহ দিচ্ছিল রাতে এই সব ভাবতে ভাবতেই ঘুমিয়েও পড়লাম সকালে উঠে ভাবলাম ঠিক আছে গিয়েই দেখি না তো একটা পেন কালি দোয়া ব্লটিং পেপার কিনে গেলাম গিয়ে দেখি ঠিক যেমন কথা তেমনই চেয়ার আমার জন্য একেবারে ঝকঝকে টকতকে করে রাখা ডানকান কান রসও দেখলাম আমার বেশ অভ্যর্থনা করলেন এই দিয়ে শুরু করলাম মিস্টার রসও মাঝে মাঝে এসে খবর নিয়ে যাচ্ছিলেন কোনো অসুবিধা হচ্ছে কিনা ঠিক দুটো সময় এসে আমার কাজ দেখে বেশ প্রশংসাও করলেন দেখে বেশ সন্তুষ্ট মনে হল কিন্তু জানেন তারপর দরজা বন্ধ করে আমার বিদায় জানালেন এরকম করেই বেশ কিছুদিন চললো শনিবার দিন ওদের একজন ম্যানেজার এসে আমায় চার পাউন্ড দিয়ে গেলেন মিস্টার রস তারপর থেকে দেখলাম ধীরে আসা বন্ধ করলেন তবু আমি একবারের জন্য অফিস ছেড়ে বেরোলাম না আসলে এত আরামে নিরুপদ্রব কাজ আর কে দেবে বলুন তো হঠাৎ ব্যাপারটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে এই আজই গেছি কাজে গিয়ে দেখি দরজা বন্ধ তালা মারা আর একটা কার্ডবোর্ডে এইটা সেটে দেওয়া দেখুন দা রেড হেডেড লিগ ইজ ডিজলভ অক্টোবর নাইনথ এইটিনটি যদি কিছু নাই করতে পারেন ঠিক আছে বলে দিন না আমি চললাম আরে উঠছেন কোথায় বসুন বসুন বসুন এ কেস ছাড়া যায় নাকি অদ্ভুত কথা কিন্তু পুরো ব্যাপারটাই একটা মজাদার ব্যাপার আছে আসলে যাকে সে ছাড়ুন তো ওই নোটিস দেখে আপনি কি করলেন কি আবার করব স্তম্ভিত হলাম তো হবে না এমন অদ্ভুত কাণ্ড আমি আশপাশের অফিসগুলো দেখলাম খোঁজ নিলাম কিন্তু কেউই কোনো খবর দিতে পারল না শেষে আমি বাড়ির মালিকের কাছে গেলাম তিনি একজন অ্যাকাউন্টেন্ট ওই গ্রাউন্ড ফ্লোরেই থাকেন তাকে প্রশ্ন করায় বললেন ওই রেড হেডের লিক টিক নাকি কিছুই জানেন না শোনেন উনি এবার বুঝুন টানকান রসের কথা জিজ্ঞেস করলাম তাতে বলেন কি না সেবার কি আরও বুঝিয়ে বললাম যে লোকটা চার নম্বর ঘরে বসতো সেই শুনে ভদ্রলোক বলেন আরে ওই লালচুলো লোকটার নাম তো উইলিয়াম মরিস তিনি নাকি একজন সলিসিটার আর ওই ঘরটা কিছুদিনের জন্য ব্যবহার করছিলেন মাত্র তো সেই মরিসের নতুন ঠিকানাও দিলেন সেভেনটিন কিং এডওয়ার্ড স্ট্রিট ওই সম্ভবত আপনার সেন্ট পলসের কাছে গিয়ে কি দেখলেন অপেক্ষা করা উচিত যদি চিঠি মারফত ওরা কিছু জানায় কিন্তু আমার বুঝলেন না মানে অত তর্স হইল না এই আপনার কাছে চলে এলাম আর এখন তো দেখি আপনারা হাসছেন হুম বেশ করেছেন আপনার তো দেখছি ওদের বিরুদ্ধে তেমন কোনো গুরুতর অভিযোগ নেই আপনার তেমন ক্ষতিও হয়নি ভালোই অর্জন হয়েছে তাছাড়া এও তো ভাবুন এনসাইক্লোপিডিয়া এ দিয়ে যা যা আছে তা নিয়েও তো আপনার কম জ্ঞান অর্জন হলো না হুম না না কিন্তু কি মুশকিল এরা কারা কেনই এমন করলো খুঁজে বের করবো না আর যদি এটা একটা ইয়ার কি হবে তাহলে কেনই বা প্রায় তিন পাউন্ডের মতন খরচ করে বিজ্ঞাপন দেবে অদ্ভুত না তা তো বটেই কিন্তু তার আগে বলুন দেখি এই আপনার অ্যাসিস্ট্যান্ট স্পল্ডিং যখন প্রথম এই বিজ্ঞাপনটি আপনাকে দেখালো। তখন কতদিন ধরে আপনার সঙ্গে কাজ করছিল মাস্ক খানেক হবে কি করে তার সন্ধান পান আপনি ওই আমি একটা বিজ্ঞাপন দিয়েছিলাম একা অ্যাপ্লিকেন্ট ছিল না ডজনখানে গেছিলো তো ওকেই বাঁচলেন কেন উমা দেখে মনে হলো বেশ কাজের তারপর বলল হাফ বেতনেও চলবে কেমন একটা সাদা রঙের দাগ গোছের আচ্ছা এমনটাই ভাবছিলাম আচ্ছা একটা কথা বলুন ও কি কানে দূর পরে মানে ওর কি কানে ফুটো আছে কি করে জানলেন হা হা একবার বলেছিল না মিস্টার হোমস এই সাত সকালে তেমন কিছুই তো করার থাকে না সব তো সন্ধে কিন্তু কেন বলছেন না তেমন কিছু না আমি একটু ভাবতে দিন দিন তুবে ঠিক আছে আজ তো শনিবার সোমবার নাগাদ যখন আসি কি বুঝলে দেখি বিশেষ কিছুই না তবে হ্যাঁ বিদ ঘুটে ব্যাপার আমি শীঘ্রই কিছু একটা করবো কি না আর হ্যাঁ আগামী পঞ্চাশ মিনিট আমার একটু একা থাকতে দাও তো ব্যাস হয়ে গেল বাবু পা তুলে চেয়ারে বসে পড়লেন আর একটু হলে প্রায় টিকল নাক পায় ঠেকে যায় चोख बंद मुख्य बांक प्राय चमके दिए चेयर थेम्स हले आज विभाग खासा अनुष्ठान तुम्हारे रुगी तुम्हें छाड़े तो विशेष किस ঢের সুখকর জার্মান মিউজিক কি জানো তোসেন ভাবায় ইনসোসপেক্ট করতে সাহায্য করে আমার এখন সেটাই দরকার বুঝেছ ডিয়া ওয়াটসন चढ़े गेटर स्कोर गो मुहूर्ते क्या सब धोआ टोआ बो कि देखने धारे बाड़ी दरजाय सदा रंग दिए लेखा जाभेज उलसन শেয়ালক দাঁড়ালো সামনে যেমন স্বভাব পুরোটা মুখস্থ করে ফেলল তারপর বাকি রাস্তাটাও হেঁটে দেখল সবকটা বাড়িতে তখন ওর তীক্ষ্ণ নজর এইসব করে দেখি ও আবার ফিরে এসেছে উইলসনের বাড়ির সামনে তারপর অদ্ভুত একটা কাজ করে ফেলল ফুটপাথে নিজের লাঠিটা দিয়ে ঠক ঠক করে ঠুকল কি কি দেখল? তারপর উইলসনের বাড়ি সামনে দরজায় গিয়ে জোরে টোকা মারলা খুলল স্মার্ট ফেলো হম ইনফ্যাক্ট আমার তো মনে হয় ইনি চতুর্থ স্মার্টেস্ট ভদ্রলোক আর যদি সাহসের কথাই ধরো তবে তৃতীয় স্থানও দিয়ে ফেলতে পারি বাবুকে বেশ চেনা চেনা লাগলো আচ্ছা ঘটনার যুক্ত মানে ওকে ভালো করে দেখে নেবে বলে তো এইসব করলে নাকি ওকে নয় তাহলে ওর হাঁটু হাঁটু সেখানে আবার কি ছিল যা দেখব ভেবেছিলাম আর ওই ফুটপাথে যে ঠকঠক করছিল সেটা এখন এত কথার সময় নয় দৃষ্টি সজাগ রাখো বন্ধু ধরেই নাও না দেশে দুই নয় করে জানলা পেছনে কি খুঁজে দেখতে হবে না মুর ঘুরতেই দেখি একেবারে উল্টো চেহারা ট্রাফিকে ভরপুর এই অংশটি একের পর এক ঘোড়ার গাড়ি ছুটেছে আর রাস্তায় মানুষের ঢল প্রত্যেকে কাজে ব্যস্ত এখানে যা ভালো লাগে না গোটা লন্ডনটাকে এভাবে মুখস্থ করে ফেলতে ওই হলো মঠেমাস তামাকে দোকান তারপর ছোট একটা খবরের কাগজের দোকান কতদিন খাইনি আর তারপর যেখানে কোনো লাল চুলো থাকবে না অদ্ভুত সমস্ত কাণ্ড কারখানা নিয়ে সারা বিকে ওকে দেখলাম কি আনন্দে চোখ আদবজা করে লম্বা সরু আঙুলগুলো সুরের আদরে নৌকয়ে ভাসিয়ে দিল নিজেও ভেসে বেড়াল चो असंख्य स्वप्न डेरा तक तुदे गाई मतलब खानिक माय सेपराधी <laughs> कथा भेबे जर दफा रफा कर श्यालक मायछल তোমার বাড়ি ফেরার মত হ্যাঁ জটিল বুঝলে জটিল কেন কি ব্যাপার সাংঘাতিক এক অপরাধ হলো বলেছেন তবে আমার বিশ্বাস তা প্রতিরোধ করতে আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে শনিবার হয়ে এক ঝামেলা বেঁধেছে অবশ্য সে তোমার সাহায্য পেলে বাঁচি ওয়াচসেন কখন বলো রাত দশটা রাইট বেকার স্ট্রিট রাত দশটা ঠিক আছে একটা ব্যাপার কিঞ্চিত বিপদ হতে পারে তো তুমি তোমার ওই আমি রিভলভার খানি ক্যারি করো একটু বিদায় এইটা যে কেন প্রতিবারই হয় বুঝি না শিয়ালক পাশ থেকে সরে গেলেই কেমন নিজেকে স্টুপিড মনে হয় ও যা দেখলো আমিও তো তাই দেখলাম যা শুনলো আমিও তাই শুনলাম কিন্তু ওর কথা থেকেই স্পষ্ট যে ও থেকে এমন অনেক কিছু বের করেছে যা আমি পাইনি। ও এমন কিছু আঁচ করেছে যা আমি এখনো মাথা ঘামিয়ে বুঝে উঠতে পারিনি ও এমন কিছুর গন্ধ পেয়েছে যা আমায় সতর্ক করে দিল মিস্টার উইলসনের সহকারী আসলে কি তবে এক সাংঘাতিক অপরাধী আমি তো দেখলাম বুঝলাম না তো সে আর বেবে কি হবে সহায় যা বলে দিয়েছে পালন করে যেতে হবে রাত রাত তখন নটা বেজে পনেরো বাড়ি থেকে বেরিয়ে অক্সফোর্ড স্ট্রিট হয়ে আমি পৌঁছলাম বেক স্ট্রিট দরজায় দেখলাম দুটো ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে ढुकलम आवाज कारा सब कथा घरे तक शुजन संगे बस उत्तेजित कथा एक जन के चीनी पीटर जो पुलिस अन्के ठीक चिंतम ना बे लम्बा रोगा क्यों जो दुखमाखा एक मुख এই যে এসো এসো এসো ওয়াটসন দলের প্রত থেকে চলে এলো তাহলে ওয়াটসন স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার জোনসকে তো চেনই আলাপ করিয়ে দিই মিস্টার ম্যারি ওয়েদারের সঙ্গে আজ রাতটা আমাদের সঙ্গেই কাটাবেন ডক্টর দেখুন আমরা আবার কেমন জোড়ায় জোড়ায় শিকারে নামছি আর এই যে আমাদের হোমস কাউকে পেলেই হলো না ধাওয়া করতে লেগে যাবে হুম শেষে হাতে পেন্সিল নিয়ে না ফিরতে হয় মিস্টার জোনস মিস্টার ম্যারি ওয়েদার হোমসের সঙ্গেই প্রথম তো বুঝতে পারছেন না ও হয় মানুষটার আদব কায়দা খানিক না খানিক কেন অনেকটাই বিদগুটে লাগতে পারে কিন্তু কে বলতে পারে ভবিষ্যতে চমৎকার ডিটেকটিভ হওয়ার রসদ আছে ইনফ্যাক্ট আমি তো বলবো এক দুবার ওই শোল্ড মার্ডার কেস বা ওই আগ্রার গুপ্তধন কেসটায় হোমস তো বলে মিলিয়ে দিয়েছিল আই মাস্ট অ্যাডমিট সে আপনি বলছেন মিস্টার জোনস ঠিক আছে কিন্তু যাই বলুন शनिवार तिर हजाराउंडर खूबकिसोस मिस्टर मेरी अपराधी के तुम तन्न तन्न खुजेच आज ताकि तुम्हार हाथ तुले देवी जनक्ले খুনি জুজ্জর ডাকাত সাক্ষাৎ শয়তান মিস্টার মেরিওয়েদার এমন লোক অনেক দিন দেখেননি সাংঘাতিক সাংঘাতিক যা করে তুখর ভাবে করে ওর দাদামশাই গিয়েছিলেন জানেন রয়্যাল ডিউক আর এই ক্লে নিজেও বা একটা কেমব্রিজ আর অক্সফোর্ড ফেরত মাথা যেমন বিদ্যুৎ গতিতে কাজ করে আঙুলো তেমন এই হতো দেখলেন স্কটল্যান্ডে তো পরমুহুর্তই দেখলেন হয়তো কর্নওয়ালে একটা অনাথ আশ্রম বানানোর জন্য টাকা তুলছে ছর যে ওকে ধরে হুম ঠিকই বলেছ যা করে হবে। করেছি দশটা বেজে গেছে তো এবার না বেরোলে কিন্তু মুশকিল হবে আপনারা দুজন প্রথম গাড়িটাই যান পরেটাই আমরা আসছি যেতে যেতে শৈলক যথারীতি কিচ্ছুটি বলল না উল্টে সারা রাস্তা বিকেলে সোনা সুরগুলো গুনগুন করে গেল গ্যাস বাতি রাস্তা দিয়ে বাতিল এক সময় দাঁড়ালামিওয়েদা ভদ্রলোক একটি ব্যাংকের ডের বিশেষ ইন্টারেস্ট তার আর জোনো জানোই মানুষটা মন্দ নয় শুধু কাজের বেলায় আসত একটা গর্ধব তবে ওর একটা পজিটিভ ব্যাপার কি জানো বুলডগ মতো বুকের পাটা একবার কাউকে জাপটে ধরলে কার সাধ্য ছাড়ায় চলো যাওয়া যাক ওরা অপেক্ষা করছে সকালে ঠিক যেখানে এসে দাঁড়িয়েছিলাম সেখানেই আপাতত এসে দাঁড়ালাম আমরা গাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল তারপর মিস্টার মেরিবাদা আমাদের একটি সরু গলি দিয়ে নিয়ে গেলেন কোথায় একটা সেখানে পৌঁছে একটা সাইডের দরজা খুললেন ভেতরে একটা ছোট করিডোর পেলাম যা শেষ হলো একটা মস্ত বড় লোহার গেটে সেটাও খুলে ফেলা হলো আমরা নামতে লাগলাম প্যাঁচানো একটা পাথুরে সিঁড়ি দিয়ে যা শেষে ফের আমরা একটা বিরাট ফটক পেলাম মিস্টার ম্যারি तृत्य एक दरजा खुलते देख बड़ वल्ट सेलर बला जाए चारिदी के विशाल विशाल सब बक्स और क्रेट शठा উপরের লঠনটা তুলে বলল উপর থেকে তেমন বিপদ নেই খানিক মৌন পালন করলে বড় বাধিত হই আমার এই অভিযানকে মুহূর্তে ভেজতে না দিলেই খুব ভালো হয় এবার দয়া করে ওই বাক্সগুলোর উপর চুপ করে বসুন আর একটা শব্দ নয় प्रायदो का एक बक्सर पर हाथ लंठन धरा मैगनीफायंग ग्ल घंटा खान हाथे आन जतना प्रिय पन ब्रोका रे घुमे मग्न हम तत का कि घूमिए पड़ा मात्र ওরা আর এক মুহূর্ত নষ্ট করবে না যত আগে দাও মারবে তত সুষ্ঠু ভাবে পালাতেও তো পারবে হ্যাঁ মুহূর্তে আমরা লন্ডনের একটি মস্ত বড় ব্যাংকের সিটি ব্রাঞ্চের স্যালারি আছি মিস্টার ম্যারি বেদা এই ব্যাংকের চেয়ারম্যান অব ডাই এবং আপনি কি একটু বলবেন প্লিজ ঠিক কেন লন্ডনের দুর্ধর্ষ অপরাধীদের নজর এই স্যালারির দিকে ফ্রেঞ্চ কোল্ড আসলে কিছু মাস আগে আমরা ব্যাঙ্ক অফ ফ্রান্স থেকে তিরিশ হাজার নেপোলিয়ন ধার করেছি এবং অনেকেই জেনে ফেলেছেন যে আমরা এখনও সে পেটিগুলো খুলে উঠতে পারিনি এই যে ক্রেটটির ওপর আমি এখন বসে তাতেই অন্তত দু হাজার নেপোলিয়ন রয়েছে জানি এক জায়গায় এত ধনরাশি মজুত রাখা উচিত নয় কিন্তু তা তো বটেই কিন্তু আপাতত ওসব ভেবে লাভ নেই হাতের ঘণ্টা খানেক তো আছেই এক কাজ করুন মিস্টার মেরি একটা কালো কাপড় দিয়ে লণ্ঠনটা ঢেকে দিন তো এই অন্ধকারে বসে থাকবো অগত্যা আমার পকেটে তাস আছে আপনিও তো বোধ পোকরের ঘুটি নিয়ে ঘুরছেন তাই না আসলে কি করবেন বলুন আমাদের প্রতিপক্ষ এমনি ধূরন্ধর প্ল্যান ঝোকেছে যে আমাদের বাড়তি সাবধান হতেই হবে ফলে অন্ধকার ছাড়ার উপায় বা কি আর আগে আমাদের পজিশনগুলো নিয়ে ফেলতে হবে আমি এই ক্রেটের পিছনে দাঁড়াচ্ছি আপনি ওই ওই দূরেটায় যান এক পাউন উড়বেন না যতক্ষণ না আমি সিগন্যাল দিচ্ছি ঠিক আছে আর ওয়াচন ওরা গুলি চালালে তুমিও নিশ্চয়ই দুদণ্ড ভাববে না অতঃপর অন্ধকারের মধ্যে আমাদের প্রহর গোনা চলল আমার রিভলভারটা বের করে একটা ক্রেড উপর রেখে আমরা প্রতীক্ষা করতে লাগলাম দুঃস্বপ্নের মতো ওদের পালানোর একটাই আছে ওই বাড়ি দিয়েই যদি ওরা বের কোবাক স্কোয়ারে বেরোয় ওদিকে সব ব্যবস্থা কমপ্লিট জোনার একজন ইন্সপেক্টার আর দুজন অফিসার ওখানে দাঁড়িয়ে समस्त फाक सामने गुप करा जाओ कत कम जो मन हिल रेष भोर हलो ओरकम कर बसे थकते थकते हमार हाथ पा बसएसिल चोटे চোখ পলকও ভেলছে না যেন এমনকি এক একজনের নিশ্বাসের শব্দের করতে হঠাৎ পায়ের তলার পাথুরে মিঝেতে কেমন যেন একটা আলোর আভা চোখে পড়ল সেটা ধীরে ধীরে গাঢ় হলুদ একটা রেখায় পরিণত হলো আর তারপর কিন্তু সে অন্ধকার সে বিরতি খনিকে। একটা কিছু ছেড়ার মতো আওয়াজ করে স্পষ্ট দেখলাম নিচে একটা পাথরের স্ল্যাব সরে গেল নিচে থেকে তুলে ধরা লন্ঠনের আলোয় দেখলাম একটা শরীরটাকে যার মাথার চুলের রং সাংঘাতিক লাল কোইক বের করো আর খড়বে কি দিয়ে বের করো বীর করো লাভ নেই জন্লে তোমার তা বটে আচ্ছা আমার বন্ধুটি কই অফিসার আপনার হাতে দেখছি দেখছি কুন হ্যাঁ কুনিশ আপনাকেও আপনার এই রেড হেডেড আইডিয়াটি খাস আপনার বন্ধুর কাছে একটু সামলে ভাই আপনারা হয়তো জানেন না আমার রাজরক্তের কথা ফলে আমায় এবং প্লিজ বলে সম্বোধন করবেন ঠিক আছে অনুগ্রহ করে একটু নিচে নামবেন নাকি তবে আমরা ইয়র হাইনাস কে একটু পুলিশ স্টেশনে নিয়ে যেতে পারি দ্যাট ইস লট ব্যাটার মহাদ আমি আসি তবে আমিও দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম ওর পিছু করতে গিয়ে এই টুকটাক যা খরচ হয়েছে সেগুলোই বড় আপনারা একটু ব্যবস্থা করে দিন বাকি পারিশ্রমিক লাগবে না এমন অদ্ভুত কেস আর এই রেড হ্যাডেড লিগ গল্প শুনে मन भरे गुतर अपराधी बटे अद्भुत से कांड्र किटेल भलोकर जैसे आलू फुटे सूर्य उठब उठबो करामी बेकार स्ट्रीटे सोडा और एक ग्लस उ बस तो किम गो ना আর আমি শ্রোতা উইলসন কে প্রতিদিন বাড়ি থেকে কিছু ঘন্টা বাইরে রাখার এবং এই বিজ্ঞাপনের আইডিয়াটি ক্লের মাথায় আসে ওর সাগরেদের মাথার সাংঘাতিক লাল চুল দেখে ওই যে চার পাউন্ড করে দিচ্ছিল তাও আর এমন কি মানে অন্তত যারা দাও মারছিল করলো ওখানে যেতে ফলে প্রত্যেক দিন ওরা ফাঁকায় কাজ সুযোগ পেয়ে গেল উইলসনের কাছে খেলের প্রায় আধা বেতনে কাজ করার প্রস্তাবও বোঝাই যায় এই কারণেই ছিল যেন তেন ন। তার ব্যবসা বলার মতো কিছু ছিল না ফলে সেখানে ও আর কি বা লোভ থাকতে পারে তখনই মাথা এলো যে নির্ঘাত বাড়ির বাইরের কোনো ব্যাপার যে কাজ একমাত্র এই বাড়ি থেকেই হতে পারে हटात मथाय खेले ग कथाटा सेलर तब तक तेम बुझनी लेगे पड़ल इनिगेशने खोज कर लो सहकारीटर विषय দেখি কি গুণধর তো অতি ধূর বলতে পারো নিশ্চয়ই কি হতে পারে এতদিন ধরে লাগাতার একমাত্র একটি জিনিস একটা সুরঙ্গ অন্য কোনো বাড়ি অবধি এখন এটা আমি ধরে ফেলেছিলাম যে সেদিন যখন আমরা এলাম এখানে সকাল বেলায় মনে আছে আমি আমার লাঠিটা দিয়ে ঠুকে ঠুকে দেখছিলাম তখন দেখলাম যে বাড়ি ছাড়িয়ে ফুটপাতে তো খুঁড়ে বাবাজি যাচ্ছেটা কোথায় সামনে না পেছনে দেখলাম সামনে নয় পেছনে ঘুরে দেখলাম পেছনেই সেই সিটি অ্যান্ড সাবার্বান ব্যাংকের শাখা আর তখনই তুমি দরজার কড়া নেড়ে সহকারীটিকে দেখলে কি করছে ওর হাঁটু ঠিক দেখলাম টানা খুঁড়ে যাওয়ার ফলে ওর ট্রাউজারের ওখানটা ছেঁড়া ফাটা মাটি মাখা একাগ্র চিত্তে খোঁড়ার ফল আর কি ব্যাস আমার দুইয়ে দুয়ে যা মেলার তারপর সেদিন তুমি যখন কনসার্ট থেকে বাড়ি ফিরে গেলে আমি প্রথমে স্কটল্যান্ড ইয়ার্ড গেলাম তারপর ওই ম্যারি বেদা ফল তো দেখলেই তুমি বন্ধু দাঁড়ো দাঁড়ো দাঁড়া দাঁড়া একটা কথা বলো আজ রাতেই যে ওরা ঝাঁপিয়ে পড়বে বুঝলে কি করে দেখো বলছেন যেদিন ওরা ওই লিগের অফিস বন্ধ করে দিল সেটি একটা মক্ষম ইঙ্গিত ছিল যে এক তো ওদের উইলসেন কে নিয়ে আর তেমন কিছু ভাবার ছিল না আর দুই মোস্ট ইম্পর্টেন্ট फनिवार रात बहज सजाले देख बात बड़ी खाड़ा खाड़ा बड़ी थोड़ा যাচ্ছে তাই আর ভালো লাগে না থাকলে সকালটা এত মিষ্টি হতো না শুনছিলেন দা রেড হেডেড লিগ মূল রচনা স্যার আর্থক অনন ডয়েল অনুবাদ ও বেতার রূপ অনির্বাণ ভট্টাচার্য শলক হোমস মীর গল্প পাঠে ও ডক্টর বটসনের ভূমিকায় ডি মিস্টার উইলসনের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য স্পল্ডিং ও জন ক্লে সমক। ডাঙ্কন রস ও মেরি বেদরের চরিত্রে অগ্নি জোনস অমূর্ত শব্দগ্রহণ আগৌ সঙ্গীত ও স্পেশাল ইফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় টিম সান্স ওট্টাচার্য সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি ইন্দ্রাণী শেষ ষোলো মার্চে নাইনটি এইট নিবেদন শালক হোমসেট অ্যাডভেঞ্চার দা রেড হেডেড লিগ আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স